তিনি তা নাবসাল্লাহ সাল্লাম এর নিকট বর্ণনা করেন তিনি বললেন আবদুল্লাহ খুব চমৎকার মানুষ যদি সে রাতে সালাত আদায় করত তার পুত্র সালিম রহমতুল্লাহ আলহি বলেন অতপর আবদুল্লাহ হ্রদিল্লাহ তাল রাতে খুব অল্প সময়ই ঘুমাতেন